মানবতা সমাধান محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد شكر وदर्शكه पृटी बांगलार नियमित आलोचना श्रवण और दर्शनर उद्देश्य जा रा विश्वर विभिन्न अवस्थान दूरदर्शन सामने समबे प्रत्येक आंतरिक सालाम और शुभेच्छा इसलमी आकिदा विषयक आलोचन पर्वभित्तिक अनेकगुल्व अपने इतिम्धे उपस्थापन कर আমরা রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সন্না মানব জীবনের বিভিন্ন স্তরে কিভাবে অনুসরণীয় হতে পারে বা তার গুরুত্ব তাৎপর্য কী এ মর্মে আলোচনা রাখছিলাম রাষ্ট্রীয় জীবনে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সন্না এবং ইসলামী শিক্ষা নীতিতে নেভিজির সন্না কতটা ক্রিয়াশীল বা কতটা সম্মত বা কতটা প্রগতিশীল সে ব্যাপারে আপনাদের সামনে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা আমরা করেছি আমরা এ পর্যায়ে আরও একটি পর্ব আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি যে শিক্ষা নীতির ব্যাপারে নেবি করিম সাল্লিহসাল্লামের সন্না কি আমাদেরকে কেমন উৎসাহিত করেছে বা কি ব্যঞ্জনা বা অনুপ্রেরণা দান করেছে আসুন সে মর্মে আমরা আজকের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকেই শোনার চেষ্টা করি আর এই জ্ঞানগর্ভ আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের সম্প্রচার কেন্দ্রে যারা তশরিফ এনেছেন তাদের সঙ্গে করিয়ে দিচ্ছি আপনাদের পরিচয় এসেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং এসেছেন শেখ কাজি মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সরাসরি আলোচনায় প্রবৃত্ত হই এবং প্রথমেই আপনাকে ধন্যবাদ শিক্ষানীতির ভিতরে আমরা ইতিপূর্বে শুনেছি শিশুদের শিক্ষার ব্যাপারটা এবং প্রথমে কি শিক্ষা গ্রহণ করবে সে বিষয়টা এরপরে আমরা ইসলামের যে ফারায়গুলো আছে অর্থাৎ অনিবার্য বা বাধ্যতামূলক অবশ্য পালনীয় বিষয় কম্পলসারি যেগুলো বিষয় এগুলো আমরা অবশ্যই শিখব তারপরে আমরা যে সমস্ত উপকারী বিদ্যা আছে দুনিয়ামী বিদ্যা মুসলিম সমাজের প্রয়োজন সেটা আমরা জানবো তো একটা হাদিসের ভিতরে রসুল্লাহ একটা সিরিয়াল দিয়েছেন মাজ বিন জবাল রদি আল্লাহ আনহকে উনি পাঠাচ্ছেন একটা ইসলামী সমাজ তৈরি করার জন্য দাওয়াত দিবেন এবং দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামী সমাজের অন্তর্ভুক্ত করবেন এবং সেই সমাজটা হল আহলে কিতাব। আল্লাহ রসুল তাকে বলছেন ইয়া মাজি কম আমিন আহলে কিতাব হ্যাঁ মাজ তুমি একটা এমন সম্প্রদায়ের ভিতরে যাচ্ছ যারা আহলে কিতাব কিতাবধারী তাওরাত ইঞ্জিল তাদের কাছে আসে যে বিষয়ে আহ্বান করবে সেটা হলো প্রকৃত কোন আল্লাহর বান্দা রসুল যদি তারা আল্লাহর এই বাণী তহিদ যদি তারা যেন যদি তারা এই ব্যাপারে আনুগত্য করে ফেলে অর্থাৎ তহিদ বিষয়টা যদি তারা বুঝে মেনে নেয় তাহলে তাদেরকে পরবর্তী যে ফরজ পরবর্তী স্তরে যে জিনিসটা তাদেরকে শিখাইতে হবে সেটা কি আলিম্লাহ আলিম খামসাল জানিয়ে দাও যে তাদের উপরে পাঁচ অক্ত সালাদ কম্পলসারি করে দিয়েছেন দিনে এবং রাত এক অক্ত বাদ দেওয়ার কোনো উপায় নেই নহমাতা আউকালে জানে যদি তারা পাঁচ অক্ত সালাদ পড়তে সম্মত হয়ে যায় তাহলে তাদেরকে জানাও আরেকটা ইসলামের বিষয়ক বিষয় জানিয়ে দাও যে তাদের উপরে আল্লাহ জাকাত ফরজ করেছেন এবং এই জাকাত তাদের ধনী শ্রেণীর থেকে নিয়ে তাদের মধ্যে যারা দরিদ্র শ্রেণী আছে তাদের মধ্যে বিতরণ করে দেওয়া তারপর এখানে তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে যেহেতু এখানে সমাজের সাথে সম্পৃক্ত একটা ইসলামী নীতি অর্থনীতি আল্লাহ রসুল সতর্ক করে তুমি মানে দিবে শ্রেষ্ঠ সম্পদ থেকে বেঁচে থাকবে মানে জাকাত হিসেবে যে অংশটা তুমি নিবে সেটা যেন সেরা অংশটা না হয় না আমার এমন হয় না হয় যে নিম্নটা এখান থেকে বোঝা যায় মানে মোতাবাসে তারপরে ইত্যাকিম বলে রসুল যে মজলুম ব্যক্তির দোয়া থেকে আল্লাহ থাকবে কারণ মজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোন পর্দা নাই ডাইরেক্ট কবুল হয়ে যায় জি তাহলে দেখা যায় যে এই আমরা ইসলামী নীতি একটা বাস্তবায়ন করতে যে কতগুলো আল্লাহ রসুল কথা জড়িত করলেন মানে সেখানে যেন জুলুম শোষণ মানে এখান থেকে শিক্ষা হলো ইসলামী অর্থনীতির মধ্যে শোষণ নাই শিক্ষা নীতির মধ্যে তো সব শিখানো হবে মহামালাত সবকিছু জি ভাইতে বলছিলেন খুব সুন্দর কথা তো আসলে ইসলামী শিক্ষানীতি এই শিক্ষানীতিতে নবী সাল্লা সাল্লামের যে সুন্দর ছিল বাঙা যে ধারাটা ছিল এত এবং শিক্ষাটা এত পরিপূর্ণ ছিল যে ওনার সেই তখনকার সমাজে একটি যাতে শিক্ষার বাইরে না থাকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যাতে এই শিক্ষা শিক্ষিত হয় তিনি তো সেটা করেছিলেন যার কারণে বিশ্বের সর্বকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগল করি আমার যুগটা এলো সর্বদিক থেকে শিক্ষা নৈতিকতা উন্নত সামাজিকতা সভ্যতা সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা ছিল হাটে বাজারে নগরে বন্দরে গাছতলায় আপনার বাড়িতে যেখানে যাকে যেখানে পাওয়া যাবে সেখানে শিখো বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র নাকি বিশ্ব জোড়া সার্বিক তিনি আয়োজন করেছিলেন বলেন তারপরে একজন একজন করে তার বাপের তার শ্বশুরের কেমন আছে সবাই জিজ্ঞাসা করলেন উনি শুনে আশ্চর্য হয়ে গেলেন পরে উনি ওখানে ইসলাম কবুল করলেন বাজারে রেখেই বলতে আল্লাহ আলাপ ভাই তোমরা তো সদয় করতে আসছো আমার একটু সময় দাও তো ওরা সময় দিলে তো উনি কয়েকটা হাদিস শিক্ষা দিয়ে বাড়িতে চলে আসতেন আপনাদের আলোচনার প্রেক্ষিতে সেটা হলো যে নেবন্দী ছিলেন এসেছিল তাদেরকে মুক্ত করে দিলেন অনেকে মুক্তিপণ নেওয়ার মাধ্যমে যারা মুক্তিপণ দারিদ্রিজ্ঞেস করলেন তোমরা কাঁচো কেন কেউ নেই তোমাদের অবমুক্ত করার মতো তারা বলল না তিনি বলেছিলেন তোমরা কি লেখাপড়া জানো তোমরা যে লেখাপড়া টুকু জানো সেটুকু আমার এই এমন সুন্দর সিস্টেম নেই যেটা নবীজির রেখে যাওয়া শিক্ষানীতির মধ্যে আছে সিস্টেমের মধ্যে আছে যেটা কি কোন জ্ঞান শুনবা শিখবা এবং সেই ধারাবাহিকতায় দেখুন আজকে নবীর সেই জ্ঞান রেখে যাওয়া জ্ঞানের সেই বন্ধিমান শেখা আজও পর্যন্ত নিচ্ছি স্বল্প সময়ের জন্য বিরতির পরে আবারও আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হব ইনশা ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল सफलता अर्जन करार्ज देखलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टाये नबीजी मुहम्मद मध्यम पंथ अवलम्बन करेखे तुम्हारे काम जानना नहीं जिज्ञेस करल हे अल्लाह रसुल सल्लाहू अलहल्लम आपनी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 আল্লা কালাম ওর আন বুঝতে চান আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ও আন শিরোনামে कुरान भो भाव बुझार की ज्ञान राखा जरूरी दर्शक श्रोता बिरतिकालीन समय संगे थन्यवाद बिरतर पर आलोचनार धारात फिर से রসুল সাল্লামের সোনা শিক্ষানীতির ব্যাপারে আমাদের কি অবদান রেখেছে বা কীভাবে আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত আলোচনার জন্য আমরা যাচ্ছি শাহে শহীদুল্লাহ খান মাদানির কাছে আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ আসলে এই ইসলামী শিক্ষানীতি যেটা আমরা সন্না থেকে পাই এটা বলার অপেক্ষা রাখে না যে কীভাবে আল্লাহ রাসুল সাল্লাহ তিনি সরাসরি আল্লাহ সুহানা তালার পক্ষ থেকে শিক্ষা লাভ করে যেভাবে শিক্ষা দিয়ে সাহাবাই কেরামগণকে হাতে নাতে গড়ে তুললেন যেই শিক্ষার উপকরণগুলি নিয়ে সাহাবাই কেরামগণ গোটা বিশ্বে ছড়িয়ে গেলেন দ্রুত সেই শিক্ষাকে যেন ছড়িয়ে দিলেন এমন একটি নীতি তিনি প্রয়োগ করলেন নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন নব্বর আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন যে আমার কোনো বক্তব্য আমার কোনো মূল্যবান তথ্য শুনেছে অতঃপর সেটাকে ভালোভাবে সংরক্ষণ করেছে যেমনইভাবে শুনেছে তেমনইভাবে আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে বরং এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এমনও বললেন যে আমরা অনেক সময় শিক্ষার ক্ষেত্রে সংকোচ করি মনে করি যে যাকে আমি শিক্ষা দেবো বা যার কাছে কিছু শিক্ষা শিক্ষণীয় বিষয় আমি পৌঁছাবো সে যদি অনেক সময় বড় হয়ে থাকে বেশি বুঝে থাকে তাহলে আমরা একটা বড়ো ধরনের সংকোচ করি না তাহলে হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামে ইহা দিসে কিন্তু এটাও বললেন যে এমন কত জিনিস পৌঁছাবে যার কাছে পৌঁছাচ্ছে সে হয়তো এর চেয়ে আরও বেশি আয়ত্ত করে বেশি আয়ত্ত করে বেশি জানে ব্যবস্থা নেওয়া হয় তবু আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে যেন সেটি ছড়িয়ে রাসুলের এই যুগান্তকারী বাণীটিও আমরা উল্লেখ করতে পারি এখানে যেটা তিনি ইসলামী শিক্ষা শিক্ষিত তাদের ব্যাপারে আগে মিলিয়ে নিয়েছেন যে ব্যক্তি এলিম অর্জন করার জন্য পথ চলবে আল্লাহ তো বড় তার জন্য পথ সহজ সুগম করে এবং ওই ব্যক্তির জন্য সবকিছু এবং সবকিছু তার জন্য ইস্তেফার করে কি পানির ভিতরে মাছরা এমন একটা গাইড দিয়েছেন আজকে বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য অনেক স্কলারশিপ দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয় কিন্তু চোদ্দ বছর আগে আল্লাহ রাসুল সাল্লাম যে স্কলারশিপ বর্ণনা এখন শেখ কিলেন একটা জরুরি বিষয় আমার মনে হয় আমি আলোচনাটা শুরু করলে বিজ্ঞ আলোচকরা এটা আমাকে সহযোগিতা করে বিষয়টা আরো ক্লিয়ার করবেন ইনশাল সেটা হচ্ছে আজকের সমাজে ইসলামপন্থী আলেম আলামাদের প্রতি একটা বিশৃ বক্তব্য মন্তব্য আসে আমাদেরকে শুনতে হয় সেটা হচ্ছে যে ইসলাম নাকি নারী শিক্ষার বিরুদ্ধে এ বিষয়টা আসা দরকার একটু ক্লিয়ার হওয়া দরকার আসলে হজরত রসুল করিম সাল আলহিমের যুগ থেকে যদি আজ পর্যন্ত আমরা দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে হজরত রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের যুগের সাল্লাহিস্লাম যখন কোনো কথা বলতেন শিক্ষা দিতেন তালিম দিতেন মেয়েরা পিছনে বসে থাকতেন ওই মেয়েদের মধ্যে একজন একদিন আবদার করলো যে আমরা কথাগুলো শুনি নাই স্পষ্ট করে আমাদেরকে একটু আলাদা সময় দেওয়া হোক দেখেন হজরত রসুল্লাহ এত শিখে কি করবে মেয়ে মানুষ ঘরে থাকবে এত শিক্ষার দরকার নাই যেটা আমাদেরকে বলা হয় এটা ইসলাম বলে না এটা কে বলে আল্লাহ জানেভাবেন কিন্তু ইসলাম কি বলছে তাদের জন্য আরো দুই দিন বরাদ্দ করলেন আলাদা আলাদা সাপ্তাহিক ভাবে তাকে পুরো জাতির জন্য শিক্ষক বানায় রেখে গেছে বিশেষ করে পারিবারিক জীবনটা রসুলের সামাজিক জীবনগুলো এগুলো সন্ন্যাস সব কিছু আমরা সরাসরি হাদিস গ্রহণ করেছেন সারা দুনিয়া আজকে ওই হাদিসের উপর আমরালাম নারী শিক্ষার কত গুরুত্ব দিয়েছেন দেখুন বলছেন যে আমরা বেশ কিছু জন প্রায় বিশ দিন রাসুল সালামের কাছে শিক্ষা নেওয়ার জন্য আসলাম বিশ দিন অবস্থান করলাম আল্লাহ রাসুল সাল্লাম আমাদের ব্যাপারে সাহাবি বলছেন যে ওয়াকানি তিনি স্নেহশীল ছিলেন যারা তার সাথে থাকে উঠাবসা করে যখন ফিরে যাচ্ছেন তারা রাসুল সাল্লাম বললেন কি জিনিস চর্চা হতে হবে কোন বই তারা পড়বে এই আয়াত নির্ধারণ করে দিচ্ছেন সিলেবাস দিয়ে দিচ্ছেন সারা বিশ্বের বিশেষ করে মুসলিম জাহানে সব বইতে আছে সেই সব বই ঘরে ঘরে থাকবে এই শিক্ষায় প্রত্যেকটা ঘরে শিক্ষা হবে চর্চা হবে নারী শিশু তাদের তার পরিবার তারপরে কত সুন্দর একটা ব্যবস্থা একটা আমাদের ওই বক্তব্যটাকে শয়তান অন্যদিকে ফিরিয়ে দিল কিনা যে আমাদের বক্তব্য যেটা আসলে যে নারী শিক্ষার নামে আমরা যেটা বলি নারী শিক্ষার নামে বলগাহীন তাকে চলতে দেয়া সহশিক্ষার নামে কারণে আজকে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুলোর আশপাশ তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের অবস্থা একটু এটা বাস্তব ধর্মী কথা এখানে কারো রাগ করার কোন দরকার নাই আমরা ক্ষমা চাচ্ছি যদি কেউ কষ্ট পান কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আজকে যে ওই শিক্ষা হবে গুলোর সেভ করে তাদের চরিত্র তাদের নৈতিকতা স্বাস্থ্য সবকিছু রক্ষা করে সুন্দর একটা পরিবেশ তৈরি করে সেখানে তাদেরকে শিক্ষা দেওয়ার কথাই তো ইসলাম বলেছে আসলে ধ্বংস হয়ে যাবে ইউরোপ আমেরিকা রাশিয়া পৃথিবীতে আসবে যাদের মাধ্যমে সেই কাজই বন্ধ জিরো পপুলেশন গ্রোথ এখন জন্ম শূন্যের কোঠায় এখন ফ্রান্স রাশিয়া ইউরোপ আমেরিকা সর্বত্র ঘোষণা হচ্ছে দ্বিতীয় সন্তান দিতে পারলে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা ছিলাম তাহলে আমরা আসলে ইসলাম যে শিক্ষার ক্ষেত্রে কাউকেই বাদ দেয়নি এটা স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম সেটা শিশু হোক নারী হোক তরুণ হোক তরুণী হোক বৃদ্ধ হোক হোক এমন কি ইসলাম গ্রহণ করেছেন তিনি কত বয়সে পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন বুড়ো কালের ইসলাম গ্রহণ করলেও সেই সময় তারা শিক্ষা লাভ করেছেন তাহলে এটা আমাদেরকে বিষয়টা শিক্ষাটাকে যেন তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের আদেশ দাও তখন তাদের বয়স সাত বছর অবতারণা করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে প্রমাণিত হয় যে অভিভাবক পর্যায়ে কেমন পর্যন্ত মানুষ আলোকিত হবে আসুন রসুল সাল্লাই আলহিম শিক্ষানীতির ব্যাপারে যে সন্না জারি করে গেলেন এ ব্যাপারে আমরা সবাই সশেষ্ট হইসটা ধারণ করতে এবং তার উপরে আমরা সুদৃঢ় আকিদা পোষণ করি তবেই আমাদের আকিদাগত দিকটা হবে স্বচ্ছ ও উন্নত এ পর্বের আমরা এখানেই পরিসমাপ্ত করতে চাচ্ছি পরবর্তী পর্বের জন্য পৃষ্টিভি বাংলার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরাকাত Muhammadun, Rasulullah, الله Rasulullah. Arju rida ke ya Allah, anta al-Rahimu ya Allah, habni ataka ya Allah, anta al-Karimu minka al-Apao ya Allah, anta al-Azimu ya ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেডান্স এস ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি